শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত শ্রী রামকৃষ্ণ শ্যামপুকুরে প্রাণকৃষ্ণের বাটিতে পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় আজ শুভাগমন করিয়াছেন শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের শ্যামপুকুর বাটির দ্বিতলার বৈঠকখানা ঘরে ভক্তসঙ্গে সঙ্গে আছেন এই মাত্র ভক্ত সঙ্গে বসিয়া প্রসাদ পাইয়াছেন আজ দোসরা এপ্রিল রবিবার আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ একুশে চৈত্র সন বারোশো অষ্টআশি শুক্লা চতুর্দশী এখন বেলা একটা দুইটা হইবে কাপ্তেন ওই পাড়াতেই থাকেন ঠাকুরের ইচ্ছা এ বাড়িতে বিশ্রামের পর কাপ্তেনের বাড়ি হইয়া তাহাকে দর্শন করিয়া কমলকুটির নামক বাড়িতে শ্রীযুক্ত কেশব সেনকে দর্শন করিতে যাইবেন প্রাণকৃষ্ণের বৈঠকখানায় বসিয়া আছেন রাম মনোমোহন কেদার সুরেন্দ্র গিরিন্দ্র রাখাল বলরাম মাস্টার প্রভৃতি ভক্তেরা উপস্থিত পাড়ার বাবুরা ও অন্যান্য নিমন্ত্রিত ব্যক্তিরাও আছেন ঠাকুর কি বলেন শুনিবার জন্য সকলেই উৎসুক হইয়া আছেন ঠাকুর বলিতেছেন ঈশ্বর ও তাঁহার ঐশ্বর্য এই জগৎ তাঁর ঐশ্বর্য কিন্তু ঐশ্বর্য দেখেই সকলে ভুলে যায় যার ঐশ্বর্য তাকে খোঁজে না কামিনী কাঞ্চন ভোগ করতে সকলে চায় কিন্তু দুঃখ অশান্তি বেশি সংসার যেন বিশাল দ নৌকা দহে একবার পড়লে আর রক্ষা নাই সে কুলকাঁটার মতো এক ছাড়ে তো আরেকটি জড়ায় গোলক ধান্দায় একবার ঢুকলে বেরুনো মুশকিল মানুষ যেন ঝলসা পোড়া হয়ে যায় একজন ভক্ত এখন উপায় শ্রীরামকৃষ্ণ উপায় সাধুসঙ্গ আর প্রার্থনা বৈদ্যের কাছে না গেলে রোগ ভালো হয় না সাধুসঙ্গ একদিন করলে হয় না সর্বদাই দরকার রোগ লেগেই আছে আবার বৈদ্যদের কাছে না থাকলে নারী জ্ঞান হয় না সঙ্গে সঙ্গে ঘুরতে হয় তবে কোনটি কফের নারী কোনটি পিত্তের নারী বোঝা যায় ভক্ত সাধুসঙ্গে কি উপকার হয় শ্রীরামকৃষ্ণ ঈশ্বরে অনুরাগ হয় তাঁর উপর ভালোবাসা হয় ব্যাকুলতা না এলে কিছুই হয় না সাধু করতে করতে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয় যেমন বাড়িতে কারুর অসুখ হলে সর্বদাই মন ব্যাকুল হয়ে থাকে কিসে রোগী ভালো হয় আবার কারোর যদি কর্ম যায় সে ব্যক্তি যেমন আফিসে অফিসে ঘুরে বেড়ায় ব্যাকুল হতে হয় সেই রকম। যদি কোনো অফিসে বলে কর্মখালি নেই আবার তার পরদিন এসে জিজ্ঞাসা করে আজ কি কোনো কর্মখালী হয়েছে আর একটি উপায় আছে ব্যাকুল হয়ে প্রার্থনা তিনি যে আপনার লোক তাকে বলতে হয় তুমি কেমন দেখা দাও দেখা দিতেই হবে তুমি আমাকে সৃষ্টি করেছো কেন শিখরা বলেছিল ঈশ্বর দয়াময় আমি তাদের বলেছিলাম দয়াময় কেন বলবো তিনি আমাদের সৃষ্টি করেছেন যাতে আমাদের মঙ্গল হয় তা যদি করেন সে কি আর আশ্চর্য মা বাপ ছেলেকে পালন করবে সে আবার দয়া কি সে তো করতেই হবে তাই তাকে জোর করে প্রার্থনা করতে হয় তিনি যে আপনার মা আপনার বাপ ছেলে যদি খাওয়া ত্যাগ করে বাপ মা তিন বছর আগেই হিসা ফেলে দেয় আবার যখন ছেলে পয়সা চায় আর পুনঃ পুনঃ বলে মা তো দুটি পায়ে পড়ি আমাকে দুটি পয়সা দে তখন মা বেজার হয়ে তার ব্যাকুলতা দেখে পয়সা ফেলে দেয় সাধুসঙ্গ করলে আরেকটি উপকার হয় সদসৎ বিচার শত নিত্য পদার্থ অর্থাৎ ঈশ্বর অসত অর্থাৎ অনিত্য অসৎ পথে মন গেলেই বিচার করতে হয় হাতি পরের কলা খেতে সুড় বাড়ালে সেই সময় মাহুত ডাঙস মারে প্রতিবেশী মহাশয় পাপ বুদ্ধি কেন হয় শ্রীরামকৃষ্ণ তার জগতে সকল রকম আছে সাধু লোকও তিনি করেছেন দুষ্টলোকও তিনি করেছেন সদ্বুদ্ধি তিনি দেন অসৎবুদ্ধিও তিনি দেন প্রতিবেশী তবে পাপ করলে আমাদের কোনো দায়িত্ব নাই শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের নিয়ম যে পাপ করলে তার ফল পেতে হবে লঙ্কা খেলে তার ঝাল লাগবে না সেজবাবু বয়স্কালে অনেক রকম করেছিল তাই মৃত্যুর সময় নানা রকম অসুখ কম বয়সে এত টের পাওয়া যায় না কালীবাড়িতে ভোগ রাঁধবার সময় সুঁদুরি কাট থাকে ভিজে কাঠ প্রথমটা বেশ জ্বলে যায় তখন ভিতরে যে জল আছে টের পাওয়া যায় না কাটটা পোড়া শেষ হলে যত জল পেছনে ঠেলে আসে ও ফ্যাঁচফোঁচ করে উনুন্ভিয়ে দেয় তাই কাম ক্রোধ লোভ এসব থেকে সাবধান হতে হয় দেখো না হনুমান ক্রোধ করে লঙ্কা দগ্ধ করেছিল শেষে মনে পড়ল অশোক মনে সীতা আছেন তখন ছটফট করতে লাগল পাছে সীতার কিছু হয় প্রতিবেশী তবে ঈশ্বর দুষ্টলোক করলেন কেন শ্রীরামকৃষ্ণ তাঁর ইচ্ছা তাঁর লীলা তাঁর মায়াতে বিদ্যাও আছে অবিদ্যাও আছে অন্ধকারেরও প্রয়োজন আছে অন্ধকার থাকলে আলোর আরো মহিমা প্রকাশ হয় কাম ক্রোধ লোভ খারাপ জিনিস বটে তবে তিনি দিয়েছেন কেন মহৎ লোক তৈর করবেন বলে ইন্দ্রিয় জয় করলে মহৎ হয় জিতেন্দ্রীয় কি না করতে পারে ঈশ্বরলাভ পর্যন্ত তার কৃপায় করতে পারে আবার অন্যদিকে দেখো কাম থেকে তার সৃষ্টি সৃষ্টিলীলা চলছে দুষ্টলোকেরও দরকার আছে একটি তালুকের প্রজারা বড়ই দুর্দান্ত হয়েছিল তখন গোলকচৌধুরীকে পাঠিয়ে দেওয়া হল তার নামে প্রজারা কাঁপতে লাগল এত কঠোর শাসন সবই দরকার সীতা বললেন রাম অযোধ্যায় সব অট্টালিকা হতো তো বেশ হতো অনেক বাড়ি দেখছি ভাঙা পুরনো। রাম বললেন সীতা সব বাড়ি সুন্দর থাকলে মিস্ত্রীরা কি করবে ঈশ্বর সব রকম করেছেন ভালো গাছ বিশ গাছ আবার আগাছাও করেছেন জানোয়ারদের ভিতর ভালো মন্দ সব আছে বাঘ সিংহ সাপ সব আছে প্রতিবেশী মহাশয় সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায় শ্রীরামকৃষ্ণ অবশ্য পাওয়া যায় তবে যা বললুম সাধুসঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয় তার কাছে কাঁদতে হয় মনের ময়লাগুলো ধুইয়ে গেলে তার দর্শন হয় মনটি যেন মাটি মাখানো লোহার ছুঁচ ঈশ্বর চুম্বক পাথর মাটি না গেলে চুম্বক পাথরের সঙ্গে যোগ হয় না কাঁদতে কাঁদতে ছুঁচের মাটি ধুয়ে যায় ছুঁচের মাটি অর্থাৎ কাম ক্রোধ লোভ পাপ বুদ্ধি বিষয়বুদ্ধি মাটি ধুয়ে গেলেই ছুঁচকে চুম্বক পাথর টেনে নেবে অর্থাৎ ঈশ্বর দর্শন হবে চিত্ত চিত্তশুদ্ধি হলে তবে তাকে লাভ হয় জ্বর হয়েছে দেহেতে রস অনেক রয়েছে তাতে কুই আইনে কি কাজ হবে সংসারে হবে না কেন ওই সাধুসঙ্গ কেদে কেদে প্রার্থনা মাঝে মাঝে নির্জনে বাস একটু বেড়া না দিলে ফুটপাতে চারা গাছ ছাগল গরুতে খেয়ে ফেলে প্রতিবেশী যারা সংসারে আছে তাহলে তাদেরও হবে শ্রীরামকৃষ্ণ সকলেরই মুক্তি হবে তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হয় বাঁকা গেলে ফিরে আসতে কষ্ট হবে মুক্তি অনেক দেরিতে হয়। হয়তো এই জন্মেও হল না আবার হয়তো অনেক জন্মের পর হল জনকাদি সংসারেও কর্ম করেছিলেন ঈশ্বরকে মাথায় রেখে কাজ করতেন নৃত্য কী যেমন মাথায় বাসন করে নাচে আর পশ্চিমের মেয়েদের দেখো নাই মাথায় জলের ঘড়া হাসতে হাসতে কথা কইতে কইতে যাচ্ছে প্রতিবেশী গুরু রূপদেশ বললেন গুরু কেমন করে পাব শ্রীরামকৃষ্ণ যে সে গুরু হতে পারে না বাহাদুরি কাট নিজেও ভেসে চলে যায় অনেক জীবজন্তুও চড়ে যেতে পারে হাবাতে কাঠের ওপর চড়লে কাঠও ডুবে যায় যে চড়ে সেও ডুবে যায় তাই ঈশ্বর যুগে যুগে লোকশিক্ষার জন্য নিজে গুরু রূপে অবতীর্ণ হন সচ্ছিদানন্দই গুরু জ্ঞান কাকে বলে আর আমি কে ঈশ্বরী কর্তা আর সব অকর্তা এর নাম জ্ঞান আমি অকর্তা তার হাতের যন্ত্র তাই আমি বলি মা তুমি যন্ত্রী আমি যন্ত্র তুমি ঘরনী আমি ঘর আমি গাড়ি তুমি ইঞ্জিনিয়ার যেমন চালাও তেমনি চলি যেমন করাও তেমনি করি যেমন বলাও तेमनी बोली ना हम, ना हम, नहम नूहूँ तूहूँ